الحمد لله نحمده ونستعينه ونستعفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يهلله فلا هادي له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 وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله إلى ساقة للناس بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والموقر وقد قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقاً الذي يسرق صلاةه فيل كيف يسرق صلاةه কলা তিম মুহুদ কমা কোলা সলা তো সালাম্মালা আলি সইদিন কমা সৈলা সইদিন ইব রহিমা আলি সইদিন ইবো রহী إنك حميد مجيد اللهم بارث على سيدنا محمد وعلى آل سيدنا محمد تما بارث على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আম্বার গর কে তা গরবহো গোর স্বরকর বহো এক মালকে অরস পর দেরাম উদিনার গর্বে দুরে বনে পার সার সব চো করাই মোহাম্মদ উঠালে মহান বাবু লালাম দরবার লক্ষ কুড়ি শুক্রিয়া দেখুন আমাদেরকে জুমার দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে এক আয়াতের এক অংশ এবং হুজুরফাত সাল্লাহ আলহি আসাল্লামের বহু হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়া হয়েছে আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার ইল্লা ইল্লাহবিল্লাহ জগতে সবচেয়ে বড় কি হচ্ছে মানুষ মানুষ অপেক্ষার বেশি মুখাপিক্রি আর কোনো মাতলুক নেই যেমন ধরুন পাখি একটি পাখি উড়েন শিখে নিজে নিজে তার বাসা তৈরি করে নিজে নিজে বাচ্চা লালন ফালন করার পদ্ধতি সেই নিজে নিজেই করে কোনটা তার জন্য হালাল কোনটা তার জন্য হারাম কোনটা তার জন্য ক্ষতিকর এটা বাচ্চা বুঝে কোনটা তার জন্য খাদ্য কোনটা তার অখাদ্য এগুলো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী একবার জন্ম থেকেই সে বুঝে একটি মুরগির বাচ্চা যেই দিন দিন থেকে তাকে বের করা হয়েছে ওদিন থেকে সে বুঝতে পারে কোনটা তার খাবার এবং কোনটা তার জন্য অখাদ্য আপনি খুব দিয়ে দেখবেন সে ক্ষুদুলো খেয়ে চলে যাবে হাতগুলিয়ে দেখবেন খুদের আকারে কিছু কণা বালি কণা পড়ে আছে খুদের আকৃতি সেগুলো কিন্তু সে কখনো খায় না অথচ মাত্র দুই ঘন্টা আগে বাচ্চাটি জন্ম নিয়েছে কিন্তু একজন মানুষ মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে কোনটা তার খাদ্য কোনটা অখাদ্য কে তার শত্রু কে তার মৃত্যু কিছু সে বলতে পারে না हमतुल्लो आला बोलेन मुर्गा का जो बोए जा बेरू आया देरू मुर्गा का जय जा बेरू आया देरू जी तो लो जा मी जादा नादा दो आकलो तो आके नागाह नादाजे दस्ते बुसी जे सी তোমি নজি লগ বগুজ আহলা দোষওয়ার দ আজ নিজে আজি লালে দোষওয় রা দতে আজি মুরগর ম্যাচ সাথে সাথে সে বলতে পারে। এক লম্বা দুর্গ একটি কালো পাখি যেটাকে কাক বলি সে যখন একটি মুরগের ছানার উপর দিয়ে উড়াল দেয় সঙ্গে সঙ্গে সে মায়ের পেটের তলে গিয়ে আশ্রয় গ্রহণ করে সে বুঝতে পারে এটা আমার শত্রু ছোট একটা পাখি দেখবেন গরু সিটির উপরে বসে থাকে উড়ে উড়ে সে কি করে কীটপতঙ্গ সংগ্রহ করে উড়ে দিয়ে আবার এসে কোথায় বসে গরুর পিঠের উপর সে বুঝে এই এত বড় গরু এটা আমার কি নয় শত্রু নয় ছোট মুরগির বাচ্চা একাধ একটা পাখি দেখেছে সে ভেবেছে এটা আমার শত্রু বাস্তবিত শত্রু এই সে ওখানে কি আশ্রয় নিয়েছে একজন মানুষের বাচ্চাকে যদি জন্মের পরে আগুনে ফেলে নেওয়ার ফেলে দেওয়ার জন্য যদি কেউ নিয়ে যায় সে বুঝতে পারে না কোনটা তার খাদ্য কোনটা তার অখাদ্য যার কারণে পায়খানা করে আবার ওটা গিয়ে সে কি করে খায় প্রস্রাব করে ওটাকে আবার সে খায় অথচ প্রস্রাব পাখা না এটা কোনদিন মানুষের খাদ্য না তো মানুষ অপেক্ষা বেশি মুখে আর কোন মাখলুক নেই আর যে যত বড় মালদার সম্পদশালী সে তত বড় মহত্যা আছে গরিব লোকেরা জুপড়ি ঘরে ইটের বালিশে ঘুমাতে পারে অরহর ঘুমাচ্ছে ও ফুটপাতে ঘুমাচ্ছে ঘুমও আসে কোন সমস্যা নেই প্ল্যাটফরম ঘুমাচ্ছে কত বিশাল ট্রেন আওয়াজ দিতে দিতে যায় কিন্তু তার ঘুম ভাঙে না শোয়া মাত্রই ঘুম চলে আসে ইটের বালিশ আর ফাকা বিল্ডিং খাট ফালক এবং ইয়ার কন্ডিশন না হলে আমাদের ধনীদের ঘুম আসে না গরিব লোকেরা শুকনো রুডি লঙ্কাবাদ পেয়েও ওরা পরিতৃপ্ত হয় কিন্তু পক্ষান্তরে ধনী লোকেরা কর্মা ফলাও খেয়ে ও তারা তৃপ্তির স্বাদ অনুভব করে না তো বুঝা গেল কি যে যত বড় সম্পদশালী সে তত বড় মুখাবৃত্তি মা হে চেনা দা রে হে চেনা দা মা হে চেনা দা রে মে গে হে চেনা দারেম দারে পাগড়ি নেই পাগড়ির প্যাঁচের চিন্তাও নেই আমি গরিবের জন্য আমার কোন মিল ফ্যাক্টরির প্রয়োজন নেই কোনো দোকান দাঁড়িয়ে বাড়ির প্রয়োজন নেই যে বড় লোক একটি ফ্যাক্টরি দিয়েছে সে অনেকগুলো শ্রমিকের মুখে বেক্ষি বড় লোক চলতে পারে না একটা প্রাইভেট কার লাগবে একজন ড্রাইভারের সে মুখাপেক্ষি একটা দোকান দিবে একটা ম্যানেজারের সে মুখাপেক্ষি একজন কেশিয়ারের সে মুখাপেক্ষি যে যত বড় সম্পদশালী সে তত বড় মহতা কিন্তু বিত্তবানেরা দাবি করে যে আমরা হচ্ছি স্বয়ং সম্পূর্ণ কিন্তু তারা যখন কোন রোগে আক্রান্ত হয় তখন তারা সঙ্গে সঙ্গে ডাক্তারের চ্যাম্বারে ছুটে যায় একটা বিল্ডিং যদি তৈরি করার মনস্ত করে তখন মিস্ত্রির স্মরণাপূর্ণ হতে হয় সেই একা একা কোনো কাজ করতে পারে না আর স্বয়ং সম্পূর্ণ তাকে বল স্বয়ং বলা হয় ওকে যে তার কোনো প্রয়োজনে অন্যের দ্বারস্থ হতে হয় না তাকেই না বলা হয় স্বয়ং আমার ভাইরা এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বয়ং সম্পূর্ণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামী আল্লাহ হুসমাত তিনি মুখাপিত্তি নয় অমুখাপিত্তি লামিউলামু কুপুয়ান আল্লাহ হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় কি স্বয়ং মানুষ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর মুখাফিকি আল্লাহর ইশারা ছাড়া চলতে পারে না কথা বলতে পারে না তাকাতে পারে না শুনতে পারে না কোনো কিছু স্পষ্ট করতে পারে না হাঁটতে পারে না সর্বক্ষেত্রে মানুষ আল্লাহর মুখাফিক আর আমাদের দেশে নিয়ম যার কাছে কোন প্রয়োজন দেখা দেয় তখন তার সামনে মাথা নত করে আর যার কাছে কোনো প্রয়োজন নেই তার কোনো ফরওয়াও মানুষ করে না যার কাছে প্রয়োজন আছে দেখবেন ওর কাছে গিয়ে মানুষ কি মাথা নত করে অনেক কাকুতি বিনতি করে তার দরবারে গিয়ে বসে থাকে আমার ভাইরা যেহেতু মানুষ সর্বক্ষেত্রে আল্লাহর মহতাজ আর সে আল্লাহ সার্বক্ষণিক আমাদেরকে ডাকতেছে কিন্তু আমরা বসে রয়েছি হাইয়া আলাস কিভাবে ডাকতেছেন তিনি বলেন হাইয়া আলাস এসো নামাজ পড়তে এসো আপনার একজন বেতনভুক্ত কর্মচারী দুই টাকা পায় পাঁচ হাজার দশ টাকা সে আপনার থেকে পায় সে চাকর আপনার সামনে বসা আপনি একজন চাকরকে ডাক নিয়েছেন এদিকে আসো কথা শুনে যাও এদিকে আসো চাকর আসবে কি আসবে না কোনো উত্তর নাই তার পক্ষ থেকে আবার তাকে ডাকলেন যে এদিকে আসো আপনার চাকর সে কিন্তু আপনার সামনেই বসা আবার ডাকলেন আসো আবার ডাকলেন আসো আমার কথা শুনে যাও আসবে কি আসবে না তাও বলে না আজকে ধৈর্য ধরলেন আগামীকাল ঠিক তাকে আবার আগের মতো বললেন এদিকে আসো উত্তর দিল না আবার বললো নিদিকে আসো উত্তর দিল না আবার বললো নিদিকে আসো উত্তর দিল না কথা শুনে যা। উত্তর দিল না দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল আপনি এভাবে আমরা সামনেই বসা কিন্তু তাকে ডাইতেছেন আপনার একটা প্রয়োজনে সে কিন্তু আপনার ডাকে সারা দিচ্ছে না তো আপনি কি বলবেন যে তোর মতো অহংকারী অবাধ্য এবং গোস্তাচ্চা করে আমার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে চাকরি করবেন তাকে আপনার যদি ক্ষমতা থাকে ব্যতরাঘাত করবেন তাকে বেদ আমার বেতনভুক্ত কর্মচারী আমার অধীনস্থ এক দৈ পাঁচ সাতবার করে তোকে আমি প্রায় দশ দিনের মতো ডেকেছি কেন ডেকেছি একটা জন্য আমার ডাকে তুই সারা দিলি না কি কন চাকরি ছ্যুত করবি কিনা বলেন না কেন করবে অবশ্যই করবে ও ভাইরা যে মাওলার কাছে আমরা সার্বক্ষণিক মহতাজ ছোলো আনা মহতাজ দফায় দৈনিক দশবার তিনি আমাদেরকে ডাকতেছেন হাইয়া আল্লাহ সাল্লা আমার বন্দার আসো নামাজ পুড়তে আসো ডাকে কিনে দৈনিক ফাঁক দফায় কয়বার দশবার জানে ওটা এক্সপ্রেসে ফাঁস দফায় দশবার একামতে ওটা এক্সপেসে ফাঁস দফায় দশবার অত আমি তিনার হাজারটাকে সাড়া না দিয়ে আমি চ্যালেঞ্জ করছি দুনিয়ার মালিক চাকরি ছ্যুত করে পাঁচ ছয় বার ডাকার পরে না আসলে কিন্তু আমার মাওলা তার কাছে সার্বক্ষণিক মুখাপেক্ষি কিভাবে আমাকে ডাকতেছে হাইয়া আল্লাহ আসো নামাজ পড়তে আসো শত শতবার ডাকতেছে দৈনিক পাঁচ দফায় দশবার করি আজান দশবার করি একামতা ডাকতেছে আমরা তার ডাকে সাড়া না দিয়ে আফুন স্থানে বসে আছি কখনো তো তিনি আমাদেরকে আসমানের রোদ বন্ধ করে নেয় আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে নেয় আমার হাত চিনিয়ে নেয় নেয় চলার শক্তি চিনিয়ে নেয় বৃষ্টি শক্তি চিনিয়ে নেয় নাই। শ্রবণ শক্তি চিনিয়ে নেয় নাই গ্রাম শক্তি দিয়ে আমার চিনিয়ে নেয় কত বড় নাফরমানি করতেছি তথাপি সব সুযোগ সুবিধা আমাদেরকে তিনি দিয়েছেন। খাওয়া বুক করতেছি আলো বুক সব দিনের দেওয়া আমরা বুক করতেছি খুজুর ফাক সাল আলাইসাল্লামের জীবনের শেষ কথা অসুস্থ হয়ে গিয়েছে মসজিদ আসতে পারে না তারা মদিনায় গিয়েছেন দেখেছেন হজরত আশার রজিল তাল আনার খুজুরের সাথেই একসাথে মসজিদ নবু হুজরার দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হয়েছে দরজা দিয়ে তাকিয়ে রইলেন বাহিরের দিকে আমার উন্মত আমার উন্মত চিৎকার করতেছে উন্মতে নামাজ পড়তেছে উন্মতে নামাজের বিশ্ব দেখতেছে আল্লাহর নবীর জীবনের শেষ কথা যে কথার পরে আর কোনো কথা বলতে পারেন নাই আল্লাহ নবীর এতেকাল হয়ে গেল আজ সলা আজ আমার উন্মতেরা নামাজ নামাজ সময় মতো নামাজ আদায় করবে নামাজের পাবন হবে তাই মানে এবং তোমার অধীনস্থ দাস দাসীদের প্রতি কখনো দুরাচরণ করবে না মৃত্যুর আগে সাধারণত মানুষ স্ত্রীকে ডাকে তার ছেলেকে ডাকে তার মেয়েকে ডাকে সে যাওয়ার মতো কিছু অসহ করে যে অমুক ব্যাংকে অত টাকা আছে অমুকের আছে আমার কাছে অমুক জায়গাতে ওই সম্পর্কটা আমি রেখে দিয়েছি কিন্তু আল্লাহর মৃত্যুর সময় স্ত্রীও না ছেলে কেউ ডাকেন নাই মেয়ে কেউ ডাকেন নাই কোন সাবি কেউ ডাকেন না। কি বলছেন ওমা মালাকাত জীবনের শেষ কথা না মা আজান হয়েছে দোকান বন্ধ আধা ঘন্টার জন্য দোকান জনমানব শূন্য হয়ে যাক আজান হয়েছে দোকান বাই আল্লাহ ফাক বলেছেন আজান যখন দেওয়া হবে ফাঁসাও বাই নামাজ আদায়ের জন্য মসজিদে যাও ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহ পাক বলেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ আর আদানের পরেও আমি ব্যবসা বাণিজ্য করতেছি ব্যক্তিগত কাজ করতেছি আল্লাহর সঙ্গে মনোযোগ আমি চ্যালেঞ্জ করতেছি যে তুমিটাকে অসুবিধা কি আমি শুনবো না বিষয়টা এমন না খুবও এমন আমার ভাইরা যে লোক ঘাড় উঁচু করে চলে সেই শুধু অহংকারী নয় যে লোক ধম্বরে হাঁটে সেই শুধু অহংকারী নয় যে ব্যক্তি বুক তুলিয়ে হাঁটবে সেই শুধু অহংকারী নয় সবচাইতে বড় অহংকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আদান শুনেও মূর্তিতে আসে না সেগুলো সবচেয়ে কি বড় অহংকারী আল্লাহ ডাইতেছে আসো হাইয়া আল্লাহ সাল্লাহ আমি ব্যবসা করতেছি তাহলে আমার মতো আমি এলাম সবচাইতে বড় অহংকারী নবী বলেছেন যার ভিতরে শস্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না জানলার তার ঘুর হারাম আগান হয়েছে দোকান বন্ধ ব্যবসা সবার গিয়ে বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে আমি ব্যবসা করবো কশিলকালেও আমার এই ব্যবসাতে বরকত আসবে না তোমাকে কালে যেমে পড়ো ফুল গুবারু মে উড়ো সরকারে ঝুলো ফসে কেশো খুন আকবরে আদকার ফসে কেশো খুন আকবরে আজকার আহ নোবি আপনি হাকি কত কুলো আল্লাহু নোবি আপনি হাকি কত কো না ভুলো ব্যবসা বাণিজ্য করো কোনো সমস্যা নেই স্কুলে পড়াও মাদ্রাসায় পড়াও আমেরিকা যাও জার্মান যাও তোমার যা মনে চায় তা করো কৃষিকাজ করো ডাক্তারি করোবর আল্লাহ আল্লাহ এবং তার নবী কি কি বলি না যে দুনিয়া ফস্তাই আল্লাহকে অবাধ্য করে আমি ব্যবসায় করতেছি না এ আয় করে কে আমল করবে বলেন কোরানে তো বলছে আজান দিলি ব্যবসা বাণিজ্য যে না যে পাবে হারাম ওইভাবে দু কাজকর্ম করা হারাম তা আমরা যে আগান করেও আরব এখানে দোকানে বসে আছি ব্যবসা করতেছি তাহলে আমরা সরাসরি কার সাথে আমি সবচেয়ে বড় অহংকার আব্দুল মোবারক রহমতুল্লাহে আলাই আল্লাহর নবীর যে সমস্ত আহাদিস আমাদের পর্যন্ত এসেছে পাঁচ লক্ষ মহামনুষীর ত্যাগ তিতায় অক্লান্ত পরিশ্রমের বিনিময় আল্লাহর নবীর হাবিস আমরা পেয়েছি যে সমস্ত মহামনীষীর মাধ্যমে এসেছে ওদেরকে তাদের মাধ্যমে এসেছে ওদের মাধ্যমে একজন লোক আব্দুল্ল মোবারক হাফিজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলহ বলেছেন সর্বগুলি গুণান্বিত এক লোক এই লোক মহাব্দে ছিল মুক্তি ছিল মুফাসে ছিল একজন অলি ছিল একজন ফির ছিল একজন কারি ছিল হাফিজি কোরআন ছিল ওনার মৃত্যুর পরে এক লোক স্বপ্নে দেখি জিজ্ঞেস করল আব্দ মোবারক আল্লাহ তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছেন বলছে ভাই আল্লাহফাক আমাকে ক্ষমা করে দিয়েছেন তবে আমার থেকেও আমার বাড়ির সামনে যে কামার ছিল ওই কামারের অবস্থা আরো ভালো কামারের অবস্থা দেখলে আমার ঈর্ষা হয় যে কেন আমি তার মাকামে তার মর্যাদায় খুঁজতে পারলাম না যিনি স্বপ্নে দেখেছেন সকালবেলায় ঘুম থেকে উঠে কামারের বাড়িতে গেল কামারের স্ত্রী জীবিত ছিল জিজ্ঞাসা করলো বলতো তোমার স্বামীর কি আমল ছিল ও আমার স্বামীর কি আমার স্বামী একজন দিনবার লোহা রাত্রে এসে ঘুমাইত ফসরাব করার জন্য তখন গভীর রাত উঠত আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল আব্দুল্লেবনে মুবারক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে তাহা যড়ে আমার স্বামী যখন এই দৃশ্যটি দেখে তখন আমার স্বামী অজরে কেঁদে দেয় আল্লাহ তুমি আমাকে কামার বানিয়ে ছবি দেয় আমি সারাদিন পরিশ্রম করতে হয় সারাদিন লোহা পিটাইতে হয় আমার শরীর ব্যথা হয়ে থাকে এই জন্য আমি রাত্রে নামাজ পড়তে পারি না এই যে আব্দুল্লেবনে মুবারকের মতো যদি আমাকে স্বাধীন বানাইতে আমি তার মধ্যে এইভাবে নামাজ করতাম তো আমার স্বামী এ আবদুল্লুম মোবার করে আমলটা দেখেই শুধু আফসুসই করতে সব সময় আর কি আমল ছিল আমার স্বামীর আরো একটি আমল ছিল লোহা পিটানোর জন্য যখন হাতুড়িটি এখানে উঠেইতেন আর মহাজেনের আগানের আওয়াজ কানে আসার সাথে সাথে হাতুড়িটাকে আর সামনে রাখতে না পিছনে ছেড়ে দিতেন সামনে আর কি কোথায় ছেড়ে দিতেন তখন স্বপ্ন যে দেখেছি বলছে ও তোমার স্বামীর এই গুণের কারণে আল্লাহ রব্বুল আলামী আব্দুল্লে মোবারকের মতো এত বড় মহাদ্দেশ থেকেও তোমার স্বামীর মর্যাদাকে আল্লাহাক জান্নি বৃদ্ধি করে দিয়েছেন কে আমল করবে বলেন আজান শুনলে কাজ বন্ধ হিন্দুরা আমল করবে বিজেপিরা আমল করবে এ আয়াত কার জন্য এ কোরআন কার জন্য বলেন সবাই মাছ আসলে এখানে সবাই আছেন অনেক ব্যবসায়ী আজান শুনেন এরপরেও কাস্টমার নাই তব বসে থাকেন ওই যে আপনাদের বড় অহংকারী লোভে কাজ করছে যে দেখিনি দি একটি কাস্টমার আরো আছে কিনা দেখিনি দি একটি কাস্টমার আরো আছে কিনা আমার ভাইরা পরীক্ষা পরীক্ষামূলক হলেও দেখেন আগান হয়েছে দোকান বন্ধ দেখবেন এরপরে আপনার দোকানে কিভাবে মুক্তা ধরে আল্লাহর পক্ষ থেকে একটু পরীক্ষা করো আজান হয়েছে দোকান বন্ধ লক্ষ টাকার কাস্টমার আছে আমি এখন তার কাছে আর বেঁচবো না দুটা পাবেন হ্যাঁ পাবেন ঠিক আছে এটা বরকদহীন হবে এটার ভিতরে কোন বরকত থাকবে না এই টাকা আপনার মসিবত নিয়ে আসবে আপনার আপনার অসুখ হবে আপনার বাল বাচ্চার অসুখ হবে বরকত আসবে না দেখবেন আজাম যখন দেওয়া হতো আল্লাহ নবী আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছেন আজান তিনি কানে আসার সাথে সাথে আল্লাহ নবীর চেহারাটা যেন এমন হয়ে যেত তিনি আমাদেরকে আর চিনেন না আমাদেরকে আর কি আমি তো আয়সা এই আশাকে আমি আবু বকরের আয়সা আর আবু ছেলে আবু আমরা আমাদের দুনিয়া বি কাজ করবো সব ঠিক আমাদের তাও ঠিক নামাজ পড়ি কোনো মতে দায় সার জন্য নামাজ না পড়ে যদি দোকানে বসে থাকি মানুষ আমাকে কি বলবে এই জন্য নামাজ পড়তে আসি মূলত দরজ দিয়ে আল্লাহর জন্য আমরা নামাজ পড়ার জন্য খুব কম লোকে মসজিদে আসে মানুষ আমাকে কি বলবে যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে যদি রোজা না রাখি মানুষ আমাকে কি বলবে যদি দাঁড়িয়ে না রাখি এই জন্য রাখি এটা তো নবীর রাখতে হবে এই অনুভূতি আমাদের অধিকাংশ মানুষ থেকে এই আমাদেরকে খাওয়াই দিছে সব কিছু করতেছে দায়িত্বেছে দৈনিক কয়বার দায় আমরা আল্লাহটাকে তুমি রহমতুল্লাহ আল্লাহ জলসাতে আসলেন তিনি মানুষ মোসাফা করতেছে দেখা সাক্ষাৎ করতেছে রহমতুল্লাহ আলাই আসরের নামাজের সময় ইমামদি করতেছেন মানুষ যেহেতু হুজুম করতেছে এসে এসে মোসাফা করতেছে খবরাখবর নিচ্ছে যেহেতু দফতার বন্দি সম্মেলন সারা বিশ্ব থেকে হাজার হাজারে বাইশ বছর পরে আজকে মাত্র আমার তাকবির ফউত হয়েছে কয় বছর পরে বাইশ বছর পরে আপনি দুই দিনের নামাজ দেখেন তো যে দুই দিনে আমার কোন তাকবিরুলা ছুটে নেই খুব কম লোকে আছে হাজি বলেন গাজী বলেন সবার একই অবস্থা দুই দিনের নামাজ দেখান দুই যে কোন বছর আজকে মাত্র আমারই পাওয়া দিছে তাও জমা ছুটে নেই আল্লাহ এক লোক বর্ণনা করতেছে দামি হেরম শরীফে বসা হজরত আলিমর তাজা রবি আল্লাহ তাল ডুবেছেন জুতা জোড়া হাতে দাঁড়ে থেকে অজুর পানি টটকাচ্ছিল জুতাটাকে এক পাশে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন আলি রবি তাল আহ কোথায় রুকুতে যাওয়া সম্ভাবনা নাই দাঁড়িয়ে গেলেন গাড়ি চলছে তো চলছেই তিনি বলেন যে ওয়ান নাথ পর্যন্ত সুরায় পা দেহা থেকে ওয়ান নাথ পর্যন্ত তেলা তিনি রুকুতে গেলেন কেউ তো নাই সুরায় পা দেহা থেকে কোরআনের শেষ সুরাটা তিরিশ বেড়া একাতে ফড়ে তারপরে তিনি রুকুতে গেলেন কল্পনা করা যাক আমরা তো সুরে কোরআন দূরের কথা একশো চোদ্দ দূরের কথা ছোট সুরে কোনটা সেটা কুল করি কুলু হাল্লাহ অনেক আল্লাহর বন্ধা আছে সাইডে টাকাতে কুলু হাল্লাহ এভাবে যদি ফড়ে নামাজ টেনে টু নে কোনো মতে হবে তবে মাত্রু সাইটটা সুরে শিখেন না সুরে শিখেন আপনি সুরে না পারেন খুব দ্রুত গতি শিখার চেষ্টা করবেন আর শিখতে শিখতে ওই সময় পড়তে পারেন রবদানা জলাম না তাকবিদ দেওয়ার পরে পড়েন আর তাড়াতাড়ি দেওয়াটা কি করেন শিখে নেন তাড়াতাড়ি এখানে কেন সুরে এক এখানে কি কোনো সুরে পড়ার কথা পড়ার হাতি আছে আস এক ইচ্ছে তো সবাই জানেন তীর ঢুকেছে আলির পায়ে তীর বিদল অনেক টেনে বের করার চেষ্টা করলো পারে না ব্যক্ত হয়েছে সবাই বললো আলিন আমাদের দাঁড়ায় কারণ আলীর নামাজ ছিল অনন্য এক নামাজ নদীর বিহীন নামাজ নামাজে দাঁড়ান নামাজে দাঁড়ানোর পরেছিলাম ট্রেনে ওই তীর করে ফেললেন আলি বর্দাজ নামাজ শেষ করে বলছে কিনা আমার তীটটা পড়ে গেল কিনা কয় না হজুর করা নাই আমরা ট্রেনেই বের করেছি আপবে যেহেতু নামাজ ছিলেন এই জন্য আপনার আপনি টের ফাননি কেমন নামাজ বলেন তো আমার ভাইরা আগে দলমার ফালি থানবির রহমতুল্লাহ আলাই দিল্লিতে গিয়েছেন এক কাজে দিল্লিতে এক লোকের নামাজ সবচাইতে সুন্দর এটা পুরা দিল্লিতে প্রসিদ্ধ দিল্লি শহরে এক লোকের নামাজ সবচাইতে সুন্দর থানবী রহমতুল্লাহ আলাই দিল্লিতে কাজ করেন ওষুধে ওই লোকটাকে খুঁজতেছে যে তার নামাজ সব চাইতে তো তার দিকে একটু দূরে নামাজ পড়ি দেখি তার নামাজটা কেমন সবাই দেখি তার নামাজের প্রশংসাই করে ওই লোক থানবির দেখে বলছি বুঝু আমি আপনি মেমতি করেন আসটা আলী থানবী বলে না আমি মুসাফের মানুষ কিনা আমাকে নিয়ে না আমি বললি দুরাঘাত করতে হবে তুমি মৌরির মানুষ তুমি পড়াও তোমার নামাজ নাকি সুন্দর আজকে তোমার পিছনে আমি নামাজ করবো আচ্ছা থানবী আছে এখানে নামাজের মেমতি করার সাহস তার আছে বলেন থানবিরহমদুল্লাহ ইমামতি করলেন ইমামতি করার পর ওই দিল্লিতে কি নামাজ পড়তেছে আমরা বলেন দুই রাগাত নামাজ পড়ে আসমান থেকে বৃষ্টি নামে নিয়ে আনলেন হয়তো জুন্নে মেস্ত্রি রহে না হল মিশরের যদিবাসী মানুষ এসে বলছে হুজুর অনাবৃষ্টির কারণে মানুষ তো দূরের কথা গর্তের চিফিলিকা পর্যন্ত গবাদি পশু সাল্লার কোটি কোটি মাছ কষ্ট পাচ্ছে, হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করেন দু মেস্ত্রী ধর্মাল্লা বলছে এখন না আগামীকাল দোয়া হবে হজুর এখন করলে বিষয় বলছে এখন সেটাও বলবো আগামীকাল হচ্ছে বিদায় দিয়ে দিলেন আগামীকাল আসতে তো মাঝখানে একটা রাত্র আছে আগে কিন এখন সবা মদ দাদা রে এসে নবদুলহান যেমনি ভাবে রাতের অন্ধকারের অপেক্ষা করে কখন রাতের অন্ধকার নেমে আসবে আমাদের প্রেমালাপ শুরু হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ যারা ওরা রাতের অন্ধকারের অপেক্ষা করে তখন সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যাবে আর মাওলার সাথে আমার ফোন আলাপ শুরু হয়ে যাবে জুমলা আলম আদম আদর সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর থাকে তখন এক ধরনের মানুষ যাদেরকে আল্লাহর আশেক বলা হয় আল্লাহর আশেকেরা আল্লাহর ভালোবাসার প্রেমের সাগরে হাবুডুবু খেতে থাকে আগামীকাল আসিও দু আগামীকাল হবে রাত আল্লাহর দরবারে যাবতীয় গাছটিয়া মিশরের বর্ডার ত্যাগ করে অপর রাস্তায় গিয়ে পাও রেখে দুইটা নামাজ করে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ মিশরবাসীরা গতকাল বৃষ্টির জন্য আমার কাছে এসেছে দোয়া করার জন্য আমাকে একজন অলি ভেবেছে আল্লাহ উদে কথা আমার মতো বড় ফাঁফি আর মিশরের জমিনে নাই আমি ফাঁফির কারণে মনে হয় বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহ আমি পাফি তো আর মিশরে নাই আমি তো এখন বর্ডার ত্যাগ করে অপর রাষ্ট্রে চলে এসেছি বৃষ্টি দিতে তো তোমার সমস্যা নেই ইতিহাসের মধ্যে আছে ওই দোয়া করতেছে আর বৃষ্টি নাজি দেওয়া শুরু হয়ে গেছে নামাজ করে বৃষ্টি আইন হজরত আলী হুজ রবি আল্লাহ তালান একজন সাহাবি সমুদ্র তীরে এসে দাঁড়ালেন সাথে মুজাহিদ বাহিনী বাহার আক্রমণ করবেন সমুদ্র তীরে এসে দাঁড়ালেন সমুদ্র পাড়ে দিতে হবে নৌকা নেই জাহাজ নেই নৌকা খুঁজতে গেলে কালক্ষেপন হবে কালক্ষেপন হলে বন্ধুরা আর শত্রুরা ট্যার পেয়ে যাবে কি করতে হবে এখন গোড়া থেকে নেমে দু নামাজ পড়ে আল্লাহর দরবার দোয়া করা শুরু করেছে ও গোয়াল্লাহ আমরা তোমার রসুলের গোলাম তোমার জন্য যুদ্ধ করতে এসেছি নদীর পাড়েও চলে এসেছি কিন্তু পাড়ে দেওয়ার মতো কোনো নৌকা আল্লাহ মেহরবানি করি আমাদের জন্য লোকার ব্যবস্থা করে দাও দোয়া করছে দুরাগত নামাজ পড়ে দোয়া করে মুজাহদেরকে বলতেছে যে যে অবস্থায় আসো বিসমুল্লাহ রহমান রহিম করে তোমাদের ঘোয়াকে সমুদ্রে নামিয়ে দাও সকলে সমুদ্রে নামিয়ে দিলেন একজন সেনা সেনাবাহিনী বললো না যে সেনাবতি সাহেব আপনার কি মাথা খারাপ নামাজ পড়ছে আল্লাহর সঙ্গে কি করছে কন্ট্যাক্ট করছে কোন চিন্তা নেই নির্বিদায় নির্বিক নেই সকলে ঘোড়াকে নামিয়ে দিলু হর রাজি আল্লাহ বলেছিলেন তো আমিও সেই মুজাহিদ বাণীতে উপস্থিত ছিলাম আমরা সমুদ্র ফাঁড়েছিলাম এত দ্রুত গতিতে আমাদের এত হাজার হাজার গোড়ার একটি গোড়ার খুর ফানিতে গ্রামের কি আল্লাহ যায় তো আমার ভাইরা নামাজ ধরে নামাজ ধরতে হবে সকল সমস্যার সমাধান হল কি নামাজ নামাজ ধরে আল্লাহকে সেইটা না দেওয়া এর চেয়ে বড় অপরাধ দুনিয়ার ভিতরে আর কিছু হতে পারে না এটা সবচেয়ে বড় কি অপরাধ যারা জেনা করে আমরা তাদেরকে অপরাধী জানি তার থেকে বড় অপরাধ অপরাধী নামাজ পড়ে না যে মতায় তাকে আমরা সবচাইতে বড় অপরাধী জানি না তার থেকেও বড় অপরাধী যে আদান শোনার পরেও মসজিদে আসে না নামাজ পড়ে না ছয়টানা নাম শুনেছেন আপনারা এ নামলা আজাজিল নাম কি করয়তান মদ খাইছে নাকি কথা কর নাকা মদ খাইছে আল্লাহা গুর গলা কেন লানদের হার ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে দিয়েছেন সে কি বলে না কেন সুদ খেয়েছে করেছে করেছে। গুস খেয়েছে না শুধু আল্লাহকে একটা দিতে অস্বীকৃতি প্রদান কটা। একটা দিতে আল্লাহকে অস্বীকৃতি প্রদান করার কারণে সে মধু খায় নাই গুসু খায় নাই যেনাও করে নাই আল্লাহ পাক ল হার তার গলায় ঝুলিয়ে দিয়েছে অথচ আমরা সে একটা সেইজা কি করেছে দেয় নাই অমান্য করছে এই জন্য হার ঝুলাইল আর আমরা নামাজে আটটা সহি আদায় করি না কটা সেইদা কর্মাজে কয়টা আর আরো নামাজ কাজ। পরা গাছটা আটটা সৈদা আমি ছেড়ে দিলাম জোরের নামাজ পরা গাছ দশটা গাছ ধরেন দশটা কাতে কটা সেই দা বিশে দা আসরের নামাজ সাইডরা গাছ সাইড রাখাতে কটা সেই দা আটটা মাগরিবের নামাজ পাঁচটা গাছ দশটা সেই অস্বীকৃতি প্রদান করলাম তো শয়তান যদি একটা সেইটা না দিয়ে লানদের হার তার উপরে ঝুলতে পারে তাহলে আমরা কত শত শত সেই আমরা কি ছেড়ে দিচ্ছি আমাদের কি অবস্থা হবে তো ভাই কত হলো মানুষ সবচেয়ে বড় মুখাফিট কি কার কাছে কর আল্লাহর কাছে আল্লাহ আমাদের দায়িত্বেছে দলিত পাঁচ দফায় দশবার দলিক পাঁচ দফায় দশবার আজারে আল্লাহ আসন আমাদের আসো একাম নামাজ পড়ার জন্য আসো নামাজ পড়বো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ডাকে সব সময় পাঁচত্ব নামাজে মসজিদে এসে সারা দেওয়ার তফিক দান করে যারা সুনত হয় না সেরা করে